بسم الله الرحمن الرحيم الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عواجا أولئك في ضلال بعيد النصر ميديا بشيط مولانا عاصم ومرحفظ الله الشراري كورس نفس الجاهدة وآخرة البشاش আশা দেবে না কিন্তু কেয়ামতের দিন সব প্রকাশ হয়ে যাবে আল্লাহ চাইতে হবে আল্লাহ তালা সমস্ত বিষয়ে আঞ্জাম দেন আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন মুসলমান তো দুনিয়ার কোনো পর করা উচিত নয় তাদের শুধু আখেরাতের ফিকির করা উচিত আল্লাহ তালা তো দুনিয়ার নিন্দা নিজে করেছেন আল্লাহ তালা বলেন তারা ভুল পথে দূরে পড়ে আছে প্রিয় ভাইরা এ আয়াতে যারা দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দেয় তাদের কথা বলা হয়েছে দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দেওয়ার বিষয়টা কেমন যখন দুনিয়া ও দুটি বিষয় সাংঘর্ষিক হয় তখন তারা দুনিয়াকে প্রাধান্য দেয় একা সেই করতে পারে যার আখেরাতের উপর ইমান নেই যার আখেরাতের উপর ইমান আছে সে কিভাবে দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দেবে কারণ সে তো জানে দুনিয়া কিছু দিনের জন্য একদিন আল্লাহর সামনে অবশ্যই দাঁড়াতে হবে হিসাব দিতে হবে তাই যার আখেরাতের উপর ইমান থাকবে সে এই দুনিয়াকে কখনোই প্রাধান্য দেবে না এজন্য কোরআন ইমান বিল্ ইমান বিল আখেরা সংক্ষেপে বর্ণনা করেছে সাধারণত কোরআন তো বিস্তারিত বর্ণনা করে আল্লাহ সুবাহানাও তা আলা কিছু জায়গায় ইমানের বিষয় বিস্তারিত বলেছেন কিন্তু অনেক জায়গায় শুধু এই দুটি বিষয় বলে শেষ করেছেন যারা আল্লাহর উপর ইমান আনে এবং আখেরাতের উপর ইমান আনে সে মুসলমান শুধুমাত্র আল্লাহর উপর ইমান আনার দাবি এটা তো কুফ্ফাররাও করত মোনাফিকরাও কালেমা পড়ত বাহ্যিক বাবু জুস আলিয় ইসলামকে তারা মাননাও করত। এবং একই সাথে ইমানের বাহ্যিক শর্তগুলোও পূর্ণ করত কিন্তু কার্যত তাদের আখেরাতের উপর ইমান ছিল না তারা অবশ্যই আখেরাতকে স্বীকার করত। কিন্তু আখেরাতের উপর ইমান এমন বিষয় যেটা আমল দ্বারা বোঝা যায় উদাহরণস্বরূপ এক ব্যক্তি যে নামাজ আদায় করে আর মুখে আখেরাতকে স্বীকার করে তার তো কিছু না কিছু ফায়দা রয়েছে কিন্তু বাস্তবে যদি দেখা যায় সব বিষয়ে দুনিয়া আখেরাতের বিপরীতমুখী হলে সে দুনিয়াকে প্রাধান্য দেয় তাহলে বোঝা যাবে যে তার আখেরাতের উপর ইমান নেই দুই একবার করলে সেটা ভিন্ন কথা কিন্তু যার সারা জীবন এমনভাবে কেটে যায় তার ক্ষেত্রে এটা নিশ্চিতভাবে বলা যায় যে সে আখেরাতের কোনো পরয়াই করে না সে আখেরাতকে কোরবান করতে চায় তাই দুনিয়াকে সর্বদা প্রাধান্য দেয় আমার প্রিয় ভাইয়েরা মানুষ যার উপর বিশ্বাস রাখে তার জন্য মেহনত করে একটু লক্ষ্য করুন যে দুনিয়াদার পিতা মাতারা তাদের বাচ্চাদেরকে তিন চার বছরে স্কুলে ভর্তি করে দেন গরমকাল বা শীতকালে বাচ্চাকে স্কুলে পাঠাতে হয় সকাল ছয়টায় অথবা সাতটায় এই সকালেও বাচ্চাকে উঠিয়ে স্কুলে রওনা করিয়ে দেয় বাচ্চার চোখ থেকে ঘুম যায় না এদিকে পড়ে যায় ওদিকে পড়ে যায় তবুও তাকে স্কুলে যেতেই হয় মা বলে না যে আজকে ওর ঘুম ভাঙেনি তাই আজ স্কুল থাকুক আজকে স্কুলে যাওয়া লাগবে না बर जोर ता स्कूले दिए आसे एमक जदि सरकार पक्ष देखिए आदेश आज कल स्कूल शुरू होता स्कूले दिए आसाना आशा कर प्रयोजन ता चिंता है बीस बिश बस पर सतान टाका कमाई कर दे जैसा दरकार नहीं आकांक्षी है ता चिंता हमारे ये से नाम उज्जवल होना सुख्याति तो खेल कर देखू যে এই বিষয়টি হবে পনেরো ষোলো বছর পর আর মা বাবারা ততদিন বেঁচে থাকবে কি না তারও কোনো নিশ্চয়তা নেই এটাও জানা নেই যে বাচ্চা শেষ পর্যন্ত লেখাপড়া করবে কিনা এরপরও তারা তাদেরকে পড়ালেখা করায় এ কারণেই যে তাদের দুনিয়ার উপর ইমান আছে কিন্তু যে বিষয়টা অর্থাৎ আখেরাতির বিষয়টা এর চেয়েও বেশি এঁকে তার ব্যাপারে তাদের কোনো চেষ্টা প্রচেষ্টা নেই দুনিয়ার এই বিষয়টি এ কেনি না পড়বে কি পড়বে না তার কোনো ঠিক নেই তারপর মা বাবার বাধ্যকতা থাকবে কি থাকবে না তারও কোনো ভরসা নেই তো যেই জিনিসের উপর একশো ভাগ বিশ্বাস নেই তার জন্য এত চেষ্টা প্রচেষ্টা কেন কারণ তার উপর তাদের ইম্যান আছে অথচ আখেরাতের বিষয়ে পবিত্রকোর আনে মাজেদে যা বলা হয়েছে তার মধ্যে কোনো সন্দেহ নেই যে ওয়াদও বয় দেখানো হয়েছে তা তো হবেই হবে তবুও আখেরাত বিষয়ে তার কোনো চেষ্টা প্রচেষ্টা নেই এটা হল একিনের পার্থক্য তারা দুনিয়ার উপর একিন রাখে নাকি আখেরাতের উপর একিন রাখে তা তাদের আমল দেখেই বোঝা যায় যদি সে আখেরাতকে প্রাধান্য দেয় তাহলে বুঝতে হবে যে সে আখেরাতের উপর একিন রাখে আর যদি দুনিয়াকে প্রাধান্য দেয় তাহলে সে দুনিয়ার উপর ইকিন রাখে আর ইয়কিনী বিষয়ের জন্য তারা কেনই বা চেষ্টা করবে না সাধারণত কোনো বিষয়ে আশা থাকলে মানুষ সে বিষয়ে চেষ্টা করে কিন্তু যেখানে দুনিয়া ও আখেরাতের বিষয়ে এসে যায় আমরা সেখানে দুনিয়াকে প্রাধান্য দিই অথচ সাহাবাদের আমল ছিল আখেরাতকে প্রাধান্য দেওয়া আর দুনিয়া ছেড়ে দেওয়া তারা আখেরাতের ক্ষেত্রে পিতা ছেলে থেকে ছেলে পিতা থেকে পেছনা পড়াকে সহ্য করতেন না পুরুষরা মহিলাদের থেকে পেছনে থাকাকে সহ্য করতেন না মহিলারা পুরুষদের থেকে পেছনে থাকাকে সহ্য করতেন না সাহাবেদের এখানে এমনই ছিল এই আমাদের চিন্তা করতে হবে যেন আমরা ওই সকল লোকদের অন্তর্ভুক্ত না হয়ে যাই যারা দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দেয় এটাও কুফুরীর একটি প্রকার যদিও ক্ষেত্রে কুফুরীর পতুয়া দেওয়া হবে না খাহেসাতের পূজার দ্বারাও কুফুরির সৃষ্টি হয় যেমন ইবনা রহমতুল্লাহ একটি উক্তি থেকে বুঝা যায় যেমন তিনি বলেন কানা মোহাম্মদ সিরিন রহিমআলা মোহাম্মদ বিন সির রহমতুল্লাহ আলী মনে করেন সব থেকে দ্রুত মুরতাদ হয়ে যায় খাহেসাতের পুজারীরা তাদের কাছে খাহেসাতে আসল হয়ে গেছে আর এটাই তো মানুষের খাহেসাত বা নফ্সের চাহিদা মানুষ যদি তার নফ্সের চাহিদা দমিয়ে না রাখে তবে শয়তান তার উপর হয়। সে খাহেসাতের গোলাম হয়ে যায় যেমন আল্লাহ তাল্লাহ বলেন আপার ইতামু হাওয়াহু আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে তার খেয়াল খুশিকে কি উপাস্য বানিয়ে নিয়েছে প্রিভাইরা মাহবুত্ত বলা হয় তাকে যার প্রত্যেকটা কথা মানা হয় যার কথা মানা জরুরি তো মানুষ যদি এমন হয়ে যায় যে তার মন যা চায় সে তাই পূরা করে তাহলে সে নফ্সকে ইলাহ বানিয়ে নিয়েছে এটা তো হল বৈধ বিষয় আরেকটি হলো যা থেকে আল্লাহ তার রাসন নিষেধ করেছেন এর থেকেও বিরত থাকা জরুরি দিনে এই বিষয়টিকে নিষেধ করে কিন্তু নফসের পুজারি ওই কাজটি করে যায় বাস্তবে তার আল্লাহ তালাকে মাবত বানানো উচিত ছিল একমাত্র আল্লাহ তালাকে মানা উচিত ছিল আল্লাহ তালা যে জিনিসের আদেশ করেছেন তা আদায় করা এবং যে বিষয়ে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা উচিত ছিল কিন্তু ক্ষেত্রে সে খাহেসাদকে মাবুদ বানিয়ে নিয়েছেন তার মন যা চায় সে তাই করে খাহেসাদ যা বলে সেই অনুযায়ী কাজ করে অথচ শরীয়ত যা বলেছে তার সাথে তার কার্যবলী সম্পূর্ণ বিপরীত অথচ বিষয়টি এমন নয় যে এই বিষয়ে তার কোনো এলিম নেই তারা খাহেসাদকে নিজেদের মাহুদ বানিয়ে নিয়েছে আল্লাহ তালা যে ভালো কাজের দিয়েছেন তার কোনো কদর করেনি তাই তো আল্লাহ তালা বলেছেন আদাল আলা আইমিন আল্লাহ তালা জেনে শুনে তাকে পদভ্রষ্ট করেছেন ফলে তারা নিজেদের খাহেসাতকে প্রাধান্য দিয়েছে এর পরিণতি খুবই খারাপ এত খারাপ যে একটা পর্যায়ে এই খাহেসাত তাকে দিন থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায় সে যেখানে খাহেসাত আসে সেখানে তা গ্রহণ করে এজন্য দুনিয়ার মহব্বত খুব ভয়ানক বিষয় এ বিষয়ে আমাদের আস্তাবগণ অসংখ্য কিতাব লিখেছেন অগণিত ওয়াজ নসিহত করেছেন দুনিয়ার মহাব্বত ওলামেদের জন্য আরও খারাপ জিনিস আলেমরা যদি দুনিয়ার দিকে নজর দেয় তাহলে তা খুবই দুর্ভাগ্যজনক আল্লাহ তালা তাদেরকে কত নেয়ামত দান করেছেন এলেমের করেছেন তাহলে সে শয়তানের দোস্ত প্রে ভাইরা আমাদের এই জামানায় এসে এই মেজাজ বেশি তৈরি হয়ে গেছে যে দুনিয়া অর্জন করব আখেরাত অর্জন করব। আমাদের আস্তাব্দের দিকে দেখুন তারা সর্বদা আখেরাত কামাই করার ফিকির করেছেন তারা দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ তালা যা মুবাহ করেছেন তা গ্রহণ করেছেন এতটুকু গ্রহণ করেছেন যাতে তারা ফেসে না যান হারাম তো আছেই বরং সন্দেহপূর্ণ জিনিস থেকেও বেঁচে থাকতেন দুনিয়াকে নিজেদের থেকে দূরে রাখতেন এবং নিজেকে দুনিয়া থেকে দূরে রাখতেন কিন্তু বর্তমানে তো হলো জাহিলিয়াতের ছড়াছড়ি আলেমরা বলে দুনিয়াও ঠিক রাখো আখেরা ঠিক রাখো আবার এটা নিয়ে গর্ব করে অথচ হাদিস শরীফ এসেছে আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে এমনভাবে বাঁচান যেমন তোমরা রুগীকে পানি থেকে বাঁচাও আল্লাহ তালা দুনিয়ার কত খারাপি বর্ণনা করেছেন হুজুর সাল আলিয়াল্লাম কত খারাপ বর্ণনা করেছেন আকাবির আস্তাবগঞ্জ দুনিয়ার খারাপি বিষয়ে কত কিতাব লিখেছেন আলেমদের তো দুনিয়ার কোনো পরোয় করা উচিত নয় সর্বদা আখেরাতের ফিকির করা উচিত দুনিয়ার জীবন তো কয়েক দিনের দুনিয়ার স্বাদ এখানে থাকা আখেরাতের তুলনায় কয়েক দিন আর যেই দিন চলে গেছে তার তো কোনো মজা নেই শুধু স্মৃতি রয়েছে আর আরেকটা বিষয় হলো অন্যের বোঝা বহন করে চলা এটা কি ঠিক যে অন্যের জন্য নিজের আখেরাতকে কোরবান করে দিবে দুনিয়ার ক্ষতি তো কোনো ক্ষতিই না আখেরাতের ক্ষতি অনেক বেশি যা গ্রহণ করা যায় না আখেরাতের সবাইকে নিজের জবাব নিজেই দিতে হবে সন্তান আদে দিন কোনো কাজে আসবে না অন্যের কারণে আখেরাতকে ছেড়ে দেওয়া এটা আখেরাতের উপর ইমান নয় এটাই তো কামিয়াবি যে সে আল্লাহর জন্য হয়ে যাবে আখেরাতের জন্য কাজ করবে এটা ছাড়া জিন্দিগি নাকাম আমার প্রিয় ভাইয়েরা একটু বলুন তো ওই জীবনের কী মূল্য আছে যা আল্লাহ তাল্লা আনুগত্য ছাড়া অতিবাহিত হয় একজন ব্যক্তি যত পদের অধিকারী হোক না কেন যত টাকা পয়সায় তার থাকুক না কেন আর যত সম্মানিতে হোক না কেন মারা যাবার সাথে সাথে সবকিছু শেষ হয়ে যাবে আখেরাতে শুধু আমলি কাজে আসবে মানুষ যেই জিনিসকে চেনে বা জানে তা অর্জনের জন্য দামি দামি জিনিস ব্যয় করে আর আল্লাহ তালা যাকে যোগ্যতা দিয়েছেন সে সহজে ছাড়ে না সে তা অর্জনের জন্য চেষ্টা করে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা আমাদেরকে আখেরাতের বুঝ দান করেছেন এবং মারেফার দান করেছেন আলহামদুলিল্লাহ তাই জান্নাতে আপনার থেকে কেউ যেন অগ্রসর না হয়ে যায় আমাদেরকে সর্বদা সেই ফিকির করতে হবে আখেরাত এমন জিনিস যে তার জন্য প্রতিযোগিতা করা উচিত যেমনটি আল্লাহ পবিত্র কোরআনে মাজিদে বলেছেন আর আখেরাতের বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিতা সাহাবি কিন্তু জান্নাতের বিষয়ে প্রতিযোগিতা করতেন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কেউ কারো থেকে পেছনে থাকাকে তারা সহ্য করতেন না এজন্য আমাদের আখেরাতের ফিকির করা উচিত আল্লাহ তালা জিহাদের বিষয়ে বলেছেন ইয়া হাল যারা দুনিয়ার পেছনে দৌড়ায় তাদেরকে দেখুন দুনিয়া তাদেরকে কত অপমান করে আরামে থাকলো পেরেশান থাকে কিন্তু মুজাহিদ যারা দিনের কাজ করছেন তাদের কোনো পরেশানি নেই যদিও তাদের বিভিন্ন কষ্ট করতে হয় তারপরেও তাদের কাউকে কখনো পেরেশান দেখা যায় না সন্তানদের জন্য মানুষ কষ্ট করতে করতে বৃদ্ধ হয়ে যায় যেই জিনিসের জন্য মানুষ আল্লাহর নাফরমানি করে আল্লাহ তালা তার উপর ওই জিনিস চাপিয়ে দেন যদি ব্যবসার জন্য আল্লাহর নাফরমানি করে অথবা সন্তানের জন্য করে তাহলে আল্লাহ ওই জিনিসকে তার উপর চাপিয়ে দিবেন এবং সব জিনিস আল্লাহ তাল্লাহার হাতে আল্লাহ তালা দিনের সাথে একটি ভালো জিনিসের ওয়াদা করেছেন তাই ক্ষেত্রে অন্য কিছুর পরোয়া করা উচিত নয় আমাদের তো আখেরাতের জন্য এমন মেহনত করা উচিত যে একজন ব্যক্তি সামনে দৌড়ায় আর পেছনে দেখে না হুজুর সাল্লাহু আলিহিস্লামের পর আজওয়াই মোতা কত লম্বা সময় বেঁচেছিলেন কিন্তু তারা কি দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছিলেন অথচ রাসুল সাল্লাহ আলিহিস্লামের সাথে তাজের জীবন কত কষ্ট কেটেছে দিনের পথে তো তারা অনেক অগ্রসর হয়েছিলেন তারাকে এই চিন্তা করেছে যে আমাদের আখেরাত তৈরি আছেই তাই এখন একটু দুনিয়াতে আরাম করি প্রাইরা তারা রাসুল সাল্লাহু আলি ইসলামের সাথে কত না খেয়ে থেকেছেন দুই মাস পর্যন্ত ঘরে চুলা জলেনি একবার আম্মা জান আশারাদি আল্লাহ আনহাকে অজত আব্দুল্লা বিন জুমাইরাদি আল্লাহ তালানুর আম্মাজান আশি হাজার দিরহাম হাদিয়া দিয়েছিলেন কিন্তু তিনি সকাল থেকে সন্ধ্যার মধ্যে সব দিরহাম দান করে দিলেন আম্মাজান সেদিন রোজা ছিলেন সন্ধ্যার সময় খাদেমাকে বললেন ইফতারির জন্য কিছু নিয়ে আস খাদেমা বলল ঘরে তো কিছুই নেই আম্মাজান বললেন আগে বলল তো এক দিরহাম দিয়ে কিছু আনিয়ে নেওয়া যেত প্রিয় ভাইয়েরা লক্ষ্য করুন আল্লাহ তালা তাদেরকে প্রশস্ততা দান করেছিলেন তাদেরকে হালার রিজিক দান করেছিলেন তাদের মন এমন বানিয়েছিলেন যে তারা দুনিয়ার দিকে ঝুঁকে পড়তেন না আমরা কি আজ কোরআন হাদিস সাহাবাদের থেকে বেশি ভালো বুঝে গেছি অথচ আমরা দলিল দে আর আপনার পালন কর্তার নিয়মের কথা প্রকাশ করুন হাদিস শরীফে এসেছে অর্থাৎ আল্লাহ তালা তার বান্দাদের উপর প্রদত্ত নেয়ামত বর্ণনা করা পছন্দ করেন আমরা এসব আয়াত হাদিসের ব্যাখ্যা করে যে ভালো ভালো জিনিস ব্যবহার করা তাই সব থেকে দামি দামি পোশাক পরিধান করি ভালো ভালো খাবার খাই দামি দামি গাড়িতে চড়ি অথচ আজ কত মানুষ খাবার পায় না কত মানুষ মেয়ের বিবাহ দিতে পারে না অন্যদিকে কত মানুষ রেস্টুরেন্টে গিয়ে একদিনে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে এটাই কি আল্লাহ তালত্ত নিয়ামত বর্ণনার চিত্র পেয়ে ভাইরা একদিকে কিছু মানুষ আছে যারা খুব গরিব তারা নিয়মিত খাবার খেতে পারে না সংসার চালাতে পারে না মেয়ের বিয়ে দিতে পারে না উপার্জন করার মতো কেউ থাকে না পরিবারের একমাত্র উপার্জনক্ষম পিতা মাতা হয়তো সত্তর বা আশি বছরের বৃদ্ধ এমন হালাত জমিনের বুকে থাকার পরেও দিনদাররা উপরে আয়াত হাদিস দ্বারা নিজেদের পক্ষে দলিল পেশ করে তাদের স্ত্রীদের দামি দামি অলংকার থাকে আর তারা দলিল দেয়িস আমি সেই সব ভাইদেরকে বলব আপনাকে ব্যাখ্যা সাহাবেদের থেকে বেশি বুঝে গেছেন হুজর সাল্লাহু আলী ইসলামের সামনে সাহাবেদের জীবন কেমন অতিবাহিত হয়েছে এবং হুজর সাল্লাহু আলি ইসলামের পরে কিভাবে অতিবাহিত হয়েছে আল্লাহ তালা সাহাবেদেরকে প্রশস্ততা দান করেছিলেন কিন্তু তাদের জীবনযাপন আমাদের যুগের বিলাসী মানুষের মতো ছিল না समस्त सहबी जीवन मोतला देखुरा जीवन अतिबाद कर तेज़ मन जाधान कर दिनदार रही गई तो मस्जिद उम्मत ना खेत महिला श्रमिक देर क्या करते बायत अवस्था कि मुसलमान विलिसा कर मस्जिदगुल आलिसान और तरफ महिला रास्त बा প্রিয় ভাই আপনার কিভাবে দিনদার বলা যায় যাদের মহিলারা রাস্তার ফুটপাতে ধাক্কা খেতে বাধ্য হয় আর তাদের ভাইদের অন্তরে একটুও অন্তা তারা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা মসজিদ সজ্জায় লাগিয়ে দেয় একবার হুজুর সাল্লু আলাইস্লামের চেহারা লাল হয়ে গিয়েছিল যখন তিনি দেখেছিলেন সাহাবেরা মসজিদে ইট লাগাচ্ছে প্রিয় ভাইয়েরা দিন বোঝার জন্য একটু কষ্ট করতে হবে আপনাদের কাছে দরখাস্ত হলো আপনারা এমন সময়ের দিকে তাকান যখন মানুষের মাঝে সমাজ ছিল সেই সকল মানুষদের জীবনেই আমাদের জন্য আদর্শ হওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে নেফাজত করুন কেমতের দিন মধ্যে যারা সাধারণ মানুষ তারা তাদের নেতাদেরকে বলবে তোমরাই আমাদেরকে গুমরাহ বানিয়েছ তোমরা এদিক থেকে ওদিক থেকে আসতে আর আমাদেরকে গুমরাহ করতে নেতারা বলবে আমরা তো তোমাদের উপর জোর খাটাইনি বরং তোমরাই মস্টিক ছিলে এ কথার উদ্দেশ্য হল তোমরা নফসের পূজারই ছিলে এই কারণে আজ তোমরা জাহান নামে তোমাদেরকে আমরা কিছুতেই জোর করিনি দুনিয়ার পেছনে পড়লে আখেরাতে অপমান আর দুনিয়াতে অপমান ইতিহাস উল্টালে দেখা যায় আলেমদের মধ্যে পূর্ব দরবারি আলেম ছিল ভালো আলেমও ছিল যারা দরবারি ছিল তাদের পথ ছিল তাদের বিলাসিতার উপকরণ ছিল তাদের সম্মান ছিল এবং তাদের অবস্থা আমাদের বর্তমানের কিছু আলেমদের মতো ছিল কিন্তু ইতিহাস কাদেরকে স্মরণ করে দরবারি লোকদের কথা কেউ কখনো স্মরণ রাখে না খোদ আবুহানি পর রহমতুল্লাহ আলের বিপরীতে কত আলেমরা ছিল তাদেরকে কতজন চিনে আবুহানি ফ রহমতুল্লাহ আলের বিরুদ্ধে ছিল শাসক আর আপনারা তো ভালো করে জানেন যার উপর শাসক না খোঁজ থাকে তার পরিণতি কি করে কিন্তু আল্লাহ তালা কাকে ভালোবেসেছেন আসমানওয়ালারা কাকে মহব্বত করেছেন পুরো ইতিহাস এমন ঘটনা দ্বারা ভরপুর যে আল্লাহ তাল্লাহার হয়ে যাবে আল্লাহ তালা তার হয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে আখেরাতের বান্দা বানান এবং আমাদেরকে কোরআনের হক আদায়কারী বানান পি ভাইরা দুনিয়ার মোহাম্বত অনেক খারাপ জিনিস আল্লাহ তালা বলেনি তাও তাদের উদাহরণ হল ওই গাদার মতো কিতাবের বোঝা বহন করে অর্থাৎ এ আয়াতে তাদের কথা বলা হয়েছে যারা তাওরাতের হক আদায় করেনি আল্লাহ তালা আমাদেরকে কোরআনের হক আদায়কারী বানিয়ে দিন আর আমাদের যে পেরেশানি আছে এটা তো জাহেরি পেরেশানি আল্লাহ তালা পেরেশানি থেকে সহজে মুক্তি দান করবেন বাহ্যিকভাবে এই পেরেশানি অনেক বড় মনে হল আল্লাহ তালা আসান করে দেন দুনিয়ার বিপদ তো সাধারণ বিপদ ইব্রাহিম আল ইসলামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ তালা তার জন্য সেটাকে শান্তির জায়গায় বানিয়ে দিয়েছিলেন জিহাদের ক্ষেত্রে যত সমস্যা বা বাধা দেখা যায় সব বাহ্যিকভাবে দেখা যায় আসলে কাছে থেকে দেখলে বেশি কষ্ট মনে হয় না আল্লাহ তালা আসান করে দেন পক্ষান্তরে যারা এর বিপরীত তাদেরকে দেখা যায় যে তারা অনেক শান্তি ও আরামে আছে কিন্তু তারা অনেক কষ্টে আছে বাহ্যিকভাবে তারা অনেক আরামে থাকে ঠান্ডা রুম নরম বিছানা আর কত বিলাসিতা কিন্তু বাস্তবে তারা মানসিক শান্তি পায় না অন্যদিকে মুজাহিদরা উঁচু নিচু পাথরের ভূমিতে চাদর বিছিয়ে ঘুমায় অথচ তাদের কোনো পেরেশানি নেই আল্লাহ তালাই তাসির পয়দা করে দেন যে আল্লাহ তাল্লাহার হয়ে যাবে সে শান্তিতে থাকবে দুনিয়াতেও তার শান্তি আখেরাতেও তার শান্তি আর যে আল্লাহ তাল্লাহার হবে না সে কোনো শান্তিই পাবে না না দুনিয়াতে না আখেরাতে আল্লাহ তালা আমাদেরকে নিজের বানিয়ে নেন এবং আখেরাতের বান্দা বানান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া থেকে বাঁচিয়ে রাখুন আই মিন يا رب العالمين